হু হি রহমি ও নৌ নৌলি মেসুন্ন ও মেসে লবো আহীল ওনশো হোলো হফি বসী নী গিল বিব মনুসলু হদিমুতীম হলো হুমসলি হি হীন বমহাম কী কাস আমি মিনসাই তো নিজ সিল্লি মালিহ جانم وساك مصيرا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو ادى على موسى فتضيعتم وتركتوني لقدرتم عن سواء السبيل لو كان موسى حياً وأدرك مروته لاتبعني لا أو كما قال المبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسول أممي كريم ونحن على ذلك من السايدين والساكدين والحمد لله رب العالمين مردنا قره সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া মুজফর হলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত একশো পঁচিশতম ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাইফুল হাদিস আল্লামা আব্দুল রতিফ তামাকা গরু সাইফুল হাদিস সদর মাদ্রাসা সমানী দামাকহুম শাহ উপস্থিত আছেন দীঘার হাজার মায়ের মুরুবিয়ান বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের আল্লাহ আল্লাহাদের মজলিষে উচিত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তারা কবুল করেছেন তৌভিক দান করেছেন দিন থেকে অন্তর থেকে কালিমা তুর শুকুর আদায় করি কিছু কথা আলোচনার আকায়েদারে মদিনা সরকারের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক করেছি বলার মতো আমার নেই আল্লাহ করে দিনের এমন কিছু কথা আমার অন্তরে একা করেন ঢেলে দেন আলোচনার ব্যবস্থা করাইয়া দেন যেই কথাগুলো দ্বারা আল্লাহ ফাক আমাকে হেদায়াত দেন আপনাদেরকে হেদায়াত দেন মসলিষে বহু লোকজন উপস্থিত আপনারা প্রত্যেকে জোরে জোরে বলছেন আমিন কথা জুড়ে বলেন ঠিক নিক অনেক মাহির আছে অনেক এলাকা আছে যখন দোয়া করি যে আল্লাহ এই মসজিদে যত লোক আছে প্রত্যেকের অলি বানাই আর দোয়া বিভিন্ন আর যারা বুঝে মোটামুটি মাথাটা তলে দিয়া চুপের পয়সা থাকে একজনের জিজ্ঞাসা করা মেয়ে মিয়া বানানোর জন্য দোয়া করতেছি আমিন বলেন না কারণ কি আমিন ধরি না তাহলে অলি বানানো দোয়া করে আমিন বলুন শ্রোতার অবস্থা বুঝতে পারে সময় বক্তার বয়ান আসে কথা ধরে বলে দিক মা দোয়াটা অর্ধেক করম যায় না আমিন আমিন আমিন একসাব করতেছে পেশাব ধুইয়া কেন খালি ঘিরে আল্লাহ আল্লাহ আমিও মাফিলিছি আমারও দিয়েছে আমারও দিয়ে গা ধিলা কুনি গাহাই সুমাই আজাদ করবাকি সর কে জাকারি আজুনি মাস আদ্রি আই কারি দর্শনে আই বেশ তোমায় ঙ্ দিয়ে রে কাল বর ইনকার মুরাদনগর এলাকা আমার যুবক বাইরা ব্যবসা বাণিজ্য করেন এমন সব বন্ধুরা বিভিন্ন এই প্রতিষ্ঠান কত হাজার হাজার ওলামা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেছি কত বড় বড় আন্দোলারা এই জমিনের মধ্যে কদম রেখেছেন বাবা আল্লাহ বহু বাণী জীবনে পাগলামি কইরাগিরে ধ্বংস করে ফেলি আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীটার দৃষ্টান্ত তা পত্নে উমেঘ মায়ের পেটের মত আপনার আমি যখন মায়ের পেটেছিলাম আল্লাহ তালা বারবার বন্ধাকে দেখা এই কথা বুঝেছেন বন্ধা যে মায়ের পেটে তোমাকে খাবার মান ভালো না আমি কিন্তু তোমাদের বলো মহাব জমিনের মধ্যে পাঠাইব বন্দা তোমার আমি এত ভালোবাসি তোমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার রিজিকের ভয় আমি আল্লাহ আগেছি কে সুন্দর করে সাজাইছি তুমি জমিনে গিয়া কি খাইবা এই জন্য সাগর মহাসাগর খাল বিল সুন্দর সুন্দর রিজিকের জন্য মাছের ব্যবস্থা করেছি जमीन थे आसमान दूर बाबा पाँच शत बस आल्ला आसमान के मोटाइम सजाई कर দার মত হইল পাঁচ শত রাস্তা ও বন্ধা কোনো কোনো আসমানের মধ্যে আছে তামা কোন আসমানের মধ্যে লক্ষ লক্ষ টন স্বর্ণ দিয়ে সাজাইছি ইরা মনে মুক্তা দিয়ে সাজাইছি ও আমার বন্ধা তোদেরকে এত মহাভত করে আমি জমিনে পাঠাইতে চাই এই তামীতে অবস্থা তোমার মায়ের কিস্তনের মধ্যে করেছি এত সুন্দর নিখুঁত পাপের গন্ধা যে দুধের মধ্যে বেশি গরমও নাই বেশি ঠান্ডাও নাই এই দুধ যদি গরম কই কর তোমার আম্মা তোমার চিনি মিশে খাওয়াইতে গেলে অনেক সময় তোমার আম্মার অবহেলা হইয়া যাইতো এতে তুমি বন্ধার কষ্ট হইয়া যাবে এই জন্য আমি আল্লাহ এমন সুন্দর দুধের ব্যবস্থা করেছি যেখানে বেশি নাকে মুখে ওঠার সম্ভাবনা আছে যেহেতু তুমি শিশু বাচ্চা এই জন্য আমি আল্লাহ ওই দুধের গোটার মধ্যে চিকন চিকন কে ছয় তিরিশটা সিদ্ধি করে মাঝে মধ্যে আমার কাছে বড় হয় রান লাগে অনেক লোকেরা টেলিফোন করে আফসুস করে বুঝো দশ বার টেলিফোন কইলেও পাওয়া যায় না প্রধানমন্ত্রী ছেলে মেয়ে আছে প্রধানমন্ত্রীর ছেলে যদি আম্মার সাথে কথা বলতে পায় না নিজের প্রয়োজন মেটাইতে গেলে বাবা একশোবার যোগাযোগ করে হওয়া যায় না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মন্দা প্রধানমন্ত্রী একটা দেশ পরিচালনা করে আর আমি আল্লাহ তাম পৃথিবী পরিচালনা করি পাঁচশতবার সাথে রাত্র তিনটার সময়ে যদি আমি আল্লাহরে টেলিফোন করাস তুই ফোনটা করতে দেরি আর আমি আল্লাহ তাকে জবাব দিতে দেরি করিনা জোরে কান আল্লাহ পালতা হীজ কু মেটি তে কম দরিয়া মৌজু ছে উঠাত হিসেবে খিচ করি সাজেগার খা কি নুরে আফতা চাহা তুফানো মে ফিনা কগম গা হ এই হাতের কোদা ও না টেলিফোন করতে দেরি রিসিভ করতে দেরি নাই আপনি চিন্তা করে দেখেন বাবা বিবে খুশি রাখার জন্য জীবনে মাথার কত পায় পালাইছেন বাচ্চাদেরকে খুশি রাখার জন্য চাকরি করতে মন চায় না সংসারের দিকে এত মায়া মহাবতরা তোদেরকে তোদেরকে পাইবা সতেরো হাজার নিরান্ন কুইটা শুধু তোদের খাতির আমি বানাইছি তোদের মুখের দিকে টাকাইয়া বানাইছি কাজ বানানোর দরকার ছিল না একমাত্র তোদের জন্ম ছিল না দরকার ছিল না একমাত্র তোদের জন্ম ও কপালপুরা বন্ধা সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাতলুক তরু মতন শরীর মুক্তির পিছিয়ে আমি খাটাই আমি আল্লাহর ইশারা যদি না থাকতো গরু কোনো দিন তোর কথা শুনত না এইভাবে এরপর দশটা মোসা মশারির ভিতরে পাওয়া যায় আল্লাহ তারা ডাক দিয়ে বলেন বন্ধা মহাবিবা তুমি বন্দরে পাহারা দেয় একজন সামনে একজন পিজে একজন দেয়নি একজন বামে যতক্ষণ পর্যন্ত আল্লাহের হুকুম থাকে অতক্ষণ পর্যন্ত তারা বন্ধাকে হেফাজত বন্ধাকে গজব দেওয়ার নিয়োগ করে তখন তাদের বন্ধা কে চারজন চারজন পাহারা দেয় যদি বিশ্বাস না হয় নতুন করে মশারিটা টানাইয়া রাত্র দেড়টা দুইটা সময় যখন বাতিলা জ্বালান দেখবেন মশারের ভিতরে অন্তত আল্লাহ বিশ্বের যদি না হয় এই মশার দিকে আপকে পারে নাই মশার ভিতরে ঢুকে যায় চারজন ফিরিসা যদি করে পাড়া না তুই যখন নাক তাই ঘুমাও তোমার নাকের যে তোমার কানের যে সিদ্ধোটা এইখানে তো মশারির বাবা কথা লম্বা করব না হাত দিস এই জন্য আল্লাহ তালার আল্লাহ আল্লাহের নির্দেশ এমপি মন্ত্রীদেরকে ডাকাইয়া আমি আল্লাহ কি কি দয়া করেছি যেমন অনেক সময় এমপি হিসাবে বড় বড় মিটিং দেখাইয়া প্রধানমন্ত্রী দেশের জন্য কি অবদান রাখছেন বড় বড় মিটিং এর মধ্যে আলোচনা করে এটা প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহ তোমাদের যাদেরকে আমি আল্লাহ এমপি বানাইছি এরকম ভাবে প্রতিনিধি বানাইছি তোমরা বড় বড় সভা বড় বড় মিটিং ডাইগা আমি বাবুদের অবদান আল্লাহ ফাঁকের এই যে বন্ধায় যখন সেই দায় যাবে আমাকে আল্লাহ বই যখন ডাক দিবি এক একটা সেই জা আমার কাছে এত দামি হবে আমার পৃথিবী এক পাল্লায় নাইগা আমারও আস ক্রিম খাওয়াই এরকম কোন কথা এখন দেখা এরম কোন ঘোষণা দিছে নাকি দাঁড়িয়ে থাকবে না একটা একটা করে আশ ক্রিম দিয়ে দেবেন এরকম কইসে জায়গা আসেনি না খালি নাই আল্লাহ বলছেন দুনিয়ার দৃষ্টান্ত হইলো মায়ের ঘাটের মত মার ঘটের মতো জোরে বলেন ইয়ের মত আল্লা বসেন বন্দা অল্প দিনের জন্ম পাঠাইছি না বন্ধ জায়গা আল্লাহ বই আছে এখান থেকে অনেক উন্নতের জন্মা তোর বাবার যে ঘরটা মায়ের ভেতর থেকে বুমি শৈলে দেখবি রে তোর বাবার ঘরটাই তো থেকে গুণ বড় আছে আরো বড় মহাদেশ আরো বড় সাগর আরো বড় মহাসাগর আরো বড় এই পুরোটা পৃথিবীতে সাজাইয়া গুছাইয়া আলো দেওয়ার জন্য একটা সূর্য বানাইছি এই সূর্যটা পৃথিবীরা এখন তুই হারান দাদা আছে নাস্তিকের গুষ্টি মিলাই যদি এই কথা কেউ বয়ান করে এই মুসলমানের বাচ্চারা আল্লাহ জান্নাত এক একটা দিব এক একটা জান্নাত দুনিয়ার বাস্তবে মার দিকে আব্বার ঘরটা একশো গুণ বড় হয়েছে আব্বার ঘরটার থেকে বাড়িটা আরো বড় হয়েছে নি বাড়ির থেকে ক্যান্ডা আরো বড় হয়েছে এখন মাথা ঠান্ডা করে শেষ নাই আমার জাতের পছন্দ এই দুনিয়ার দিকে এত বড় ভাই যার শেষ নাই শেষ নাই শেষ নাই আর কথা দরকার আল্লাহ সত্য যেমন চেহারা এমন নাকের কাটি এমন তাপ এমন সুন্দরের মতোই জিব যে আল্লাহ এত মানুষ খাওয়ন দিয়ে তারাই নিচে খাওয়াইবো ওই আশি খাদে সাথে সাথে খাইছি উভয় কি আল্লাহ টেনশনের কোনো কারণ নাই তোর খাওয়ান শেষ হওয়ার পরে একটা ঘাম আসবে হিলা মুসলে পথে বেড়ি গালে মুসানবিক মা আপনি কানদেন কা বাবারে আমার একটা ষোলো বাচ্চা মারা গেছে শিশু বাচ্চা মুসানবিকা শিশু বাচ্চার বয়স কত শিশু বাচ্চার বয়স মাত্র সাড়ে তিন শত বছর শিশু বাচ্চার বয়স দোরে কন কত মা সাড়ে তিনশো বছর আপনি শিশু নিক আপনি শিশু নী কন সাড়ে তিনশো বছর সাড়ে নয়শো আঠার বছরের তো মাস্টুরা হয় কি আমার বয়স্ক হয়তো দাদার জন্ম তারিখেড হয়ে গেছে দাদা জন্ম তারিখ ওইরা কবল আদি নিশোক আব্বা আমরা দুদুনিয়ার বয়স ও কত একশো দশ আব্বা একে আমার বড় আসেনি হয় না মাদার ওয় না না করতে বড় নাই ওই নাতির নিজে লাফাইতেসে আমাদের বড় নাই কেউ কেউ ইন্দিরের থেকে শক্তি কারণ নাই আমন্ত্রীর থেকে বড় কেউই নাই আমি বলো কেউই নাই এই বেড়া তুই বড় দেখছো কি কখনো ভাইয়া বইয়া গর বপ মারস আমার বোধার রহমত আমার প্রধান বর্তমানে মক্কা দাওয়ালের নিয়োগ করতো না হঠাৎ দিক নিয়ে বয়সে বড় ওই দেশের মুরুব দিক এরকম একটা ভাব অঞ্চলের মধ্যে লইয়া ব্যাগালে দিছে মক্কা শরীফ যাই বিশ ত্রিশে তো ওনার থেকে বয়স বেশি গালে হাত দিয়ে আপনার বয়স কিন্তু বড় বড় লাগে পরে কেন দেন বয়স কত এই বেটার আমার বয়স মাত্র একশো বছর কথা কনাকা কত এই বেটার বয়স কত দশ ছর বছর বছর কান্দেন আব্বাই মায়ের বইতে আছে আপনি মনে করছেন আল্লাহ নবীর এমনকি আল্লাহ আড়স পর্যন্ত কাইটা উঠবে বলে আপনি মনে করেন না মুসলমান পথের বিক্ষোভ কানলে তাদের কান্না সমার কেউ নাই এত লম্বা কথা ঘাই মারে এইভাবে বক্তা শিরা তাদের করি সাবায় ফেসবুক এর মধ্যে দেয় নারীদেরকে উলঙ্গ করিয়া জাই ভরাইয়া ক্যারোসিপেন দিয়া হাজার হাজার এই উলঙ্গ নারীদের দেখে আমরা ভালো মানুষ সংখ্যালঘুদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমাদের শরীয়তের নির্দেশ আছে তাদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য এই জন্য এক দুই দিন নয় দেড় হাজার বছর পর্যন্ত ভালোবাসা আমরা দেখে আসতেছি দেখান করমুন ছুরি আমাদের হাতেও আছে। মুসলমানদের আগুন যখন জৈরে উঠবে তোর কোন বাবার ক্ষমতা নাই আগুন নিমানের জন্য এই জন্য এই দেশের সংখ্যালঘু বাবা ছাড়া আপনারা আপনাদের কৌশলে মুসলমানদের নির্যাতন বন্ধ করেন আপনারা আপনাদের চেষ্টায় মুসলমানদের নির্যাতন বন্ধ করেন আর না হয় পৃথিবীর কোন মানচিত্রে কোন মুসলিম রাষ্ট্রে এবং বুদ্ধ নামের কোন জাতি এই জমিনের মধ্যে অস্তিত্বও থাকবে না আমাদের ময় মরুব্বি আছে না নাই গিয়ে দেখে আসে মাকি দিয়া কাদাডা রুদ নাকি আমার রুদ আপনারা গিয়েছে একশো তিরিশ বছর কি কি চোদ্দ খারাপ গতকাল তার দাদাই বলছিলাম দু চার জনের কথাবার্তা শুনা করেছি আমাকে তুমি মাফ করে দাও এই জন্য এলাকার বাবারা আল্লাহর শক্তির উপরে কারো শক্তি নাই মাহুলের আসাদ উপরে কারো আজাদ নাই আজিও আজাদু আহাদ আল্লাহর মজবুত আর কারো হইতে পারে না আমার মবুদের আসবের সাথে সম্পর্ক রাখেন আল্লাহ মুহিত হইয়া যান মেহনত পাড়াইয়া দেন আল্লাহের সাথে যখন সম্পর্ক হইয়া যাবে ব্যবসায়ীর পিছনে করলে মানুষদের মুখ পাঠা করে অনেকদিন করে মুরাদ নাই কেমন খুশি আল্লাহ প্রত্যেকটা মানুষের গরিব কি। আজকে ওটা গরির দিকে তাকাইয়া বললো করে গুষ্টি চলে এইসব কথা কই একে দূরে যাও না যখন টাইম নেয় সুনি না করবো সরত না আমির কাছে রাখিয়ে বসির বাড়ি তাহলে আজকের সুবিধা রাবিয়ে বসির বাড়িতে করবো এক কবরস্থানের মধ্যে আজাব চলতেছে বারবার মোরা কাবা করিয়া দেখেন আজাব একদিন মোরা কাবা করিয়া দেখেন আজাব নাই জিগিলেন বাবা কবরস্থানের জন্য আপনারা কি আমল করছেন আর আজাদ বন্ধ করে দিয়েছে মাদ্রাসারে আঞ্জা করে ধৈর্য রাখবো যারা আলে মোড়া মারে ভিড় মনে করবো যারা ওলাদেরকে দাঁড়িয়ে মতো মনে করব যারা একমাত্র নজর করে দেখে উনি নামাজের মধ্যে মুশগুল রাবিয়ে বসি নামাজ আপনার আমার নামাজ একরহমনি বাবা তুই আমি আমরা জন অন্তত একটা মুসল্লি যদি বাড়াও তিনজনের একটা জমা ধবি দেখো কোনো মুসুল্লি পাওয়া যায় কিনা খাদেন মধ্যে বুঝু আশেপাশে কোন কারিগর নাই কোন মুসল্লিত নজরে পড়ে না একটু পরে বললেন সালাম জানাইয়া নামাজের দাওয়াতটা যখন শোনাইলেন বাবা ভোটের মধ্যে কুরালটা রাই সাথে সাথে নিচে আসলেন আইসা বললেন ও আমি হাজির হয়ে গেছি সময় নাই মেহরবানি করিয়া নামাজা যাইতে চাও তুমি কি জানো না বাবা নামাজ পড়ে যেমন ফরাজ নামাজের আগে অজু তুমি আগে উজু করিয়া আসা তারপরে নামাজে দাঁড়াও কাঠুরিয়াটাইকে বলেন হুজুর আমি আপনার মতন বড় কোনো মুফতিও না কোন মুরব্বী আছে আমি মুড়ি ধোয়ার পর থেকে আমি যতটুকু জানি আপনি আমাদের অজুর জন্য ধমক দিতেছেন কিন্তু আমি তো জানি মুসলমান কখনো অজু থাকে না সব জম জমবি পিয়া ফের না বুঝি আগুর কী কাহা বি দেখা নুরে খুদাই ফের নই দিল তসল্লি এক মানুষ বাদ কিন্তু আল্লাহ রিজের সুদাসম কমি একটা মরুক্ষ মানুষের কথা বলেন বাবা লোকটা আমল অনেক বেশি বাবা কারিফ রহিম সাহেব রহমতুল্লাহ আল্লাহ কুতুবে আহ কারিফ রহিম সাহেব রহমতুল্লাহ একজন মরিত একজন সাধারণ আহ্বাম সাধারণ মানুষে ওনার এই ইসমাইল দর্বের বইরা ডাকতেন গুড়ের ব্যবসা করতেন বেশিরভাগ বহু বড় হালেন ওই জাহাজে হজের মধ্যে গেছেন পানির জাহাজে হজে যাইতো হজের দিকে আসার পরে খবর পাইলেন তালুইজি ইসমাইল দরবে সুস্থ একেবারে বকলব সালামের জবাব দেয় না একে তিনবার সালাম দিচ্ছেন তালুই আমি অজুক থেকে আসি আপনার অসুখের কথা শুই না তালুই আপনি আমার সাথে করছেন কেন আরব সাগরের মধ্যে যখন জাহাজটা আপনাদের ঢুকছিল আসরের নামাজের ঘরে আপনি জাহাজের পিছনে দাঁড়াইয়া ফাঁকির তামসা দেখতেছিলেন হঠাৎ দেখছিলেন দেখছিলেননি একজন মানুষের মাথার মধ্যে এটা আমনে জানেন কেমনে এই বেড়ায় আমার কাছে বিচার দিছে ইসমাইল দরভেস আমাদের হুজুরা দিয়ে সালাম কালাম দেয় না উনি কির সালাম দিলে কাজই তো সালান না দিয়া আমার মতন মুর্খার সালে দেখা উনি কত বড় আলেন কি কত বড় বক্তি না কি কত বড় শিক্ষিত বাবা এটা কোনো মাফ আনার জন্য গোরা পাঠাইছে গোড়া দুপুরে জমির উদ্দিন যখন আসতেছে উজানির কাছাকাছি যখন আসলেন রাত দিয়ে গোড়ার থেকে লাইনা গেছে বাবা তোমরা ছোট মানুষ বুঝবানা ইউর এলাকার মধ্যে যখন আমি ঢুকছি আমি তো জানিনা ক্যারামের নাম কি এই ক্যারামটার কাছাকাছি এই আমি যেই দিকে কানেরে ঘুরাই আমি জমির উদ্দিন যেই দিকে মাদ্রাসা আমাদের সাথে জীবনের বড় বন্ধুত্ব কায়ন করো বাবা মসজিদেরই নিজের আসন মনে ফেরাল আল্লাহ তা তোমাকে আমাকে এত মোহাবত জন্মের পঞ্চাশ হাজার বছর আগে চায় বাবা আমার পাশার কাছে একটা লোক আব্দুর মাসের সাহ ইসলামী ব্যাংকে চাকরি করে হঠাৎ করে অসুস্থ পরীক্ষার করে দেখা গেল ওনার গেছে। গেছে। ডাক্তাররা বললেন আপনাকে বাঁচানো যাবে না আপনি একটা লিভারের ব্যবস্থা করেন এইভাবে ব্যাপার ভর্তিকে দিয়া এক কোটি টাকা পর্যন্ত বলছে একটা লিভারের জন্য কেউ একটা লিভার দেয় না পরবর্তীতে এই অর্ধেকটা দিয়ে আপনি চলতে পারবেন যারা দিবে তারাও চলতে পারবে মাদেশ সাহ বলেন রুজুন তখন আমার একটু আশা আমি বোধহয় দুনিয়াতে আরো কিছুদিন বাঁচবো আমার একটা মাত্র ছেলী এখন মধ্যে মনে পাবলাম আমার ছেলে যদি জানে অর্ধেকটা করিজা দিলে আব্বাই পয়সা যাবে নিশ্চয়ই ছেলে আমার দিয়া দিবে আমার বিবে যদি জানে বাবা আমি তো একটা বড় ভাষা একটা রা যাওয়ার তোমার করে বসে এলাম বাবা আমি মরার পথের দিকে একেবারে ফিরিয়ে আসছি আমার একান্ত বিশ্বাস বাবা তোমার ভিতরে বাবা ছেলেটা একটা আব্বরপুরের দিকে বুঝা দর্শনে কইল তোর মাসা আব্বা এই রিক্সের মধ্যে আমি যাবো না পরবর্তীতে বিভিনে এরকম বুঝাইয়া সময়া করলেন বাবা কোন বন্ধু রাজি হয় না এমন আস্থা একটা করি যা আমার মা বুঝে যে তোমাকে দিলেন বাবা কোটি টাকা চাই নাই লাখ টাকা নাই শুধু চব্বিশ ঘন্টা হায়াত পাইলে সত্য নামাজ মাবুদে শুধু খরচ করছেন আমি আল্লাহর কাছে বড় খুশি লাগে তুই সে না দিলে সেইটা দেওয়ার মতো কুটি কুটি ফিরিশা আছে টাকার মতন আছে বাবা বলি সন্তানের আল্লাহরা ডাক দিলি বাবার ঠান্ডা আল্লাহ আল্লাহ না হাতে আমি তোমার দামিয়ে একটা জিজ্ঞা দিছি এখন যদি জিজ্ঞাটা বন্ধ করে দেয় বোবা বাপ বয়ান কেউ শুনবে না হাঁটার চেষ্টা করি দেখি তুমি বন্ধ হয়ে আগে যেমন রিক্সা বইটাকেছে মানুষেছে তখন হঠাৎ করে কান্নায় সে করে আল্লাহ আজকে পাঁচ পঞ্চাশ বছর নামাজি হয়ে যাও আল্লাহ নামাজি পারাইয়া যাও আল্লাহ মহবতে যারা আল্লাহ তালে তোমাকে আল্লাহ বানাবেন ইসমাইল ধর বেশ একজন মূরক্ষ মানুষ কিন্তু পাঠাক আহা কি আমার সোরে জুনে রহমতুল্লাহ বেড়াতে ডাকলেন উজু করো উজু করো উজু করো বেড়াইকে উজুর মুসলমানা খাগে খাদসলমান গুলো থাকে না এর কথায় তো বুঝা যায় বিতর মধ্যে মারে কথা মূর আছে কথা জোরে ঠিক নেই তুই যদি রাজি থা ল আমরা কিন্তু আল্লাহ জোতা সোজাকারি জোনায় বক্তাদের মতো আল্লাহ পিছনে কাতারে দাঁড়াইয়া কাকিরিয়ার মতন একজন নগুণ্য মানুষ পুনরে দিছে ইমামতির জাগায় ভুক্ত দিচ্ছে কুপা রাত পেশ ন জয়ের ভুগ আন্দর বলি নেই আকার আলে বলি আপনার আমার নজর হিসেবে তাদেরকে কেউ ফাঁকি দিতে পারে না আল্লাহাদেরকে কেউ ধোকা দিতে পারে না আল্লাহ এত সচেতন এত সভা এত সতুর তাদেরকে ধোকা দেওয়া বড় কঠিন কাজ করে বলেন ঠিক না হার বোন হাজে মোলা মারে ধোকা দেওয়া কি সোজানা কঠিনা কঠিন বেতাল কঠিন বেতাল কঠিন অনেক ব্যবধানেছে বেড়ায় বাসায় ফাঁস ফিরে কি করবো দিচ্ছা উচিত উচিত হয় কি আমি একটা ঘোষণা দেবো কি ঘোষণা যে আমার নতুন কথা নতুন কবিতা নতুন গল্প শোনাইব আমি খুশি হইয়া তারা দিয়া দেবেশ আরে না কি যে যত কথা কইব আমি তোমি পারি পারি পারি আমি জানি আমি কি জানি তাই তার পুরুষ তার ভাই বোন কথা কয় না ভাই আমার আছে তার সাধারণ করবো না ক্ষমতাম এখন এম এ ফাস এই ফাঁস এই ফাঁস এই সব পাশারা হারা রাজ গবেষণা কবিতা লেখা ইতিহাস ভাবের বাচ্চাটা যে যত কথা কয় সব বলে বাসায় ভারে সব জানে পুরুষকার নিতে পারবনি কথা কন না গা একটা উজুরে নতুন খবর কইয়া সাথে নিব হুজুর কী কারে নাই ভারত না আলেমরা ভারবো আলেমদের উপরে আলাদা খাস বহমত আছে কথা দূর সব শিক্ষিত লোক তো ব্যাস্ত যাইতো না সব শিক্ষিত লোক তারা দুনিয়া হয় না এমন এমন শিক্ষিত লোক আছে আজ ম্যানেজার কয়েছে দুটা সব দেখার তো সাইডা দেয়া আমি কোন মূর্খ না আমি শিক্ষিত ভাই যখন দারুন বসি আমের গেটের দিকে দেখি এখানে লেহা আছে ধন্যবাদ আবার আসবেন একটা কথা বুঝো একটা আলেমের জন্য একটা ওয়ানের ব্যাপার মাত্র দূরে কংশো বা মোটামুটি রেডি হইয়া কথা ওই আমি কোরবানির কোরবানির বড় গরু নাই পাথর কি আনছে আপনার তালুই আনছে আমি তো গিয়া তালুই দোষী তালুই দুনিয়ার গরু তুই দুইটা গরু আছে আমি তো আসে তো ওইটা খাইছি না খাইছি ওই দেড় লাখ টেকা আমি গরুও দেখছি দুই লাখ আমার গরু দেখছি লিঙ্গুর দু মনে করছেন ভিতরে বারুদ বারুদ বারুদা জোরে মধ্যে আছে পুরা আগুন জ্বলন সারা উপরে থাকবো না হুজুরে গেছে হুজুর তো আসে যখন লাগে বাদশার সারা মানকে বাদশা নতুন কথা শুনাইলে রাষ্ট্রের অর্ধেকটা যে মত পাঁচ শ্রেণী হয় না পারে নাই যদি তো জানিতেনাকা আর যদি কাক এরকম মা খবর আমি জীবনাই তাই এটা নতুন একটা খবর রয়েছে রাষ্ট্রের অর্ধেক পাবন্দি তুপ দিয়ে পাবন্দে আকার তুপ দিয়ে পাবন্দি আকারকিল দিকে আয়ে মুরদে কে রান সোবার বদল যদি হে তুক দিয়ে আয়েস মশ আস সত্যিকারের মধ্যে বাবা যার পরবের মধ্যে কোরআনের যার পরবের মধ্যে হাদি শরীফের এরমাসে এই লোক তার জবান দিয়া উল্লাহ বাবা আমল যখন আপনার ভালো হয়ে যাবে আল্লাহ তারা যেই বিষয় আপনার জানা ছিল না যেই বিষয়ে আপনার ধারণা হচ্ছিল না এমন একটা প্রশ্ন আপনার কাছে আছে জবাবটা কি হবে আপনার ভিতরে যদি জবাব না থাকে আমার আল্লাহ তাদের যখন আল্লাহ থেকে খাজনা থেকে দিয়ে দিয়া তাদের মাথা মানুষের উপুরে পোষা কইয়া তাকে জুড়ে পড়েন ঠিকেরা এই বেড়ারে ইমাম বানাইছে স্বয়ং দাদি ওনাদের পছন্দ আপনার দিকে ঘুমাইতে আছে ইমামতি করতো আমার বাসাত এই বিদেশে জমাতেছে সৌদি আরবের আর এগিয়ে করলাম তারা জমাতে নামাজ করবো একজন ইমাম বিচারে শরীর নরম পারে আমরা গরিব দেশ কাজকর্ম করি কথা জোর ঠিক নেই পছন্দ হয় বিদেশে চাকরি করে খাইয়া দিয়ে মোটা মিশে ছিল <laughs> দরে স্বয়ংায় পোক্তি জীবনের ঐতিহাসিক নামাজ আল্লাহ নামাজ নামাজি আমার কোনো ঠিক হয় না পরে সন্তানের জন্য আবার দুই টাকা ধর্জি এর কলব হাজির নজর থাকে না এরপর আবার দুই টাকা ধরছি হাজির নজর থাকে না আমার হুজরার মতে বইঝা যেহেতু আমি তোমার ভিড় তুমি আমার মরিদ আমার হুজরার কাছে দাঁড়াই দুই রাখার নামাজ সরবা আমার রিপোর্ট দিবা আল্লাহ হুজরার কাছে দাঁড়ায় দুই রাখাতামাজা অনেক ঘন্টা দিকে আমার কাছে মনে হইলো এক একটা সেইটা যেন আর ওই কাকুরিয়ার ইমাম মানাইয়া বন্ধু নামাজ যখন দাঁড়িয়ে গেছেন দুই জন পরিবেশটা আমার পছন্দ হয় না কোন রুকু তাড়াতাড়ি করছ আবার কোন রুকু যে একটু দেরি বেশি করছা কোন সেই দা তাড়াতাড়ি হয়েছে আবার কোনো সেইটা একটু দেরি হয়েছে এত বড় আলম না তবে আমি আমার মন মতন আমি রূপর সৈতার মধ্যে গিয়া মাবুদের পায়ের মধ্যে পড়া যায় আমি আরাধনা করিয়া কান্দে রাখি যতক্ষণ কবুল করছি বলে ইঙ্গিত না দেয় কতক্ষণ পর্যন্তরের গুণটা দেখা যায় আরো উচ্চম আবে সাথে সাথে পক্ষে সাথে ধরাইয়া জিজ্ঞাসা বাবা এই শিষ্যবি তুমি কতদিন আমার সরা ওরা শুকু এই সিস্টেম আমি দীর্ঘদিন পর্যন্ত নামার শরীর এই কথাটাই আল্লাহ সারে হাতুর সঙ্গে বুধি দিলুর সঙ্গে বুধি দিল যা রহমকা গিমে সদিয়া মানুষের যদি ওষুধ কোন মানা নাই কপালের মধ্যে একটা ঠাকুর দিশা আমার ঘর খারাপ যাইয়াছিলাম দুই দিন আমার সপ্তাহে ঘরের মধ্যে কিছু নাই মেনে খাই বুকিং আল্লা আমিও তোমার দরজা হয়েছি ভাইতে উনিও আমার দরজা এসে ভাইতে কিছু না খাইয়া লোকটা ছুঁয়ে গেছে আমার কাছে খারাপ লাগছে আল্লাহ আপনি আমাদের তবি দেন আপনার বন্ধার হাতে যেন কিছু করছে তুমি লুয়ে যাও তুমি খালি হাতে গেলে একটা লোক রাত্রি মেলা খালি হতে গেলে আমার কাছে রজ্জা লাগে তুমি আমার অজুর বদনা রে যাও জোরে কংশো সানি দামকে মরদানের মামে তোর ফস্ত বস্ত্রের ব্যবহারটায় সুরের মন মরম হয়ে গেছে এই ব্যবহারে তিল হয়ে যা আমার মতো এত বড় একটা খারাপ মানুষ কিন্তু আমারে বেজুরি করল না অপমান করলি একমতোষণা উনার দরবারে যাবো যতক্ষণ থাকবো উনার সাথে করবো না এই দাবি বস্ত্রীর ব্যবহারটা দেখা সুরের মন নরম হয়ে গেছে মুসলমানদের ব্যবহারে কাফের মুর্শেক ইসলাম মুসলমান কেমন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে যদি বলেন মনে করেন সাহাযি সাহ লাল রুমাল আতর গাড়ির মধ্যে গিয়ে বইছে লগেছে মানে আমার হাটা ধরে কাছে মানুষ হুজুরকে আমি গাড়ির মধ্যে উঠলে হেলফার দিনে ওই পিসে নিয়ে লাগায় একদিন বিজাজ খারাপ হয়েছে বলে টানতে টানতে নাই বাংলা পরের নাই বাংলা বলোনা এত বেশি কথা কোনলা বসছেন লাইন জন্মে কি দেখছে দেখেন অভিযোগ থাকলে ড্রাইভারে জানান আমি কিছু কামো কিছু করি ড্রাইভারে করবো আমি কেটামে যাচ্ছি আমিও যাচ্ছি এবার ট্রইয়া গেছে করেন বাবা মসজিদের নবীর জমাৎ আল্লার নবী হবেন ইমাম এই মসজিদের হজরত আলীর জু রীদের পথের মধ্যে গিয়ে দেখেন বাবা একজন বুড়া মানুষ একবারে কন করে বুড়া একেবারে জৈব একেবারে গুরুবর আলিরে জেলানু থামলেন জিজ্ঞেস করলেন চাষা আপনার নাম কি সত্য হবে তবে আপনি একজন পুরা মানুষ আমরা যে নবীর কাছে কলমা বলছি নবীর একটা নির্দেশ নবীর একটা আশালাকের অংশ শরুকে স্নেহ করা বড়ুকে সম্মান করা আপনি যেহেতু বয়সে আপনি মুসলমান হন আর হিন্দু হন আর আপনি যদি মনে কিছু না আমি আলি আপনার ধৈরা ধৈর্য বাড়িতে পৌঁছাইয়া দেব এটা আমার লোকের একটা আদর্শ মহান আল্লাহ ইহুদি ইহুদি আমগো দলের লোক না বিরোধী দলের লোক আমি বিরোধী দলের লোক জন কর্মে কন্যা আজেরও বাড়ির কাছে জঙ্গল জঙ্গলের মধ্যে জিয়ালে লাফালাভি করেছি বাসায় গো জিয়ালামো উমজে মাইডালে মাইছে বদনাম করবো তো কেমনে মারতাম আপনি একটা আইন করেন আইনের বেশে হালাইয়া মারেন পরে কই আমি কি জানি হাইকোর্টের নির্দেশ আমি কি জানি যশপুরের বিভিন্ন দেশে আসেনি কথা আসেনি করছে অনেক কথা আইন করছে যে কান যে কান কান পাশাগুলির থেকে কান একদম গোড়াইয়া গাইটা দেওয়া হবে বাস আইন হয়ে গেছে না ঠেড়া করছে গজর করছে কি বা আমরা না ধরে কান কাটে বেড়া দেখো তোমার দরবোনি হ্যাঁ তুমি আইনের মধ্যে করো না তোমার কান হয়েছে মাত্র এক আঙ্গুলে না যাই হুজুর দেয় হেঁ জুড়ে জঙ্গিবাদ করে যে হুজুরে দেয় হেজুরে জিএমবি কয় একদম সাফার দাঁত ছাড়াই এই মগের মূলক না বিয়া টু বিয়ার দাঁড়িয়ে দেখলে জঙ্গি ভঙ্গি এখন সরকার স্পষ্ট করে নিজে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলছেন শিক্ষামন্ত্রী বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এবং পুলিশের আইজিবি জনাব শহীদ বলছেন বাংলাদেশের কোন জঙ্গি নাই বাংলা ভাই নাই ইংরেজি অনুভূতি মানুষের পরবের ভিতরে না আমরা পুলিশরাও দেশ চালাইতে পারতাম না আমরা সুখ শান্তিতে একমাত্র আলে মোড়া মারা ধর্মীয় অনুভূতি মানুষের দেওয়ার কারণে আমার ভাই আসছে রানা দিছে এইতো এরা যখন দেখছে আঙ্গ দাদা সেরে কোথায় আলিরা তো ধরা পড়ছে সব ফলে এগেছে তাকে ধারণা আলী বাড়িতে একটা রোজা তা রাখতো না উজানি মানুষের নাম শুনছেন বরুরার নাম শুনছেন ছাত্রী করতো দেওরা এলাকায় হারাবে দুইটা আটা বস্তা হয় না দুইজনে কাল আধা বস্তা নিয়ে উদাহরি থাকতে পারলে কিছু করে এক বস্তা যায় থাক বেড়ায় যদি বেদাতি হয় আর আমি উজানি মানুষের কথা আমাদের ধরে কিরে কইন যে আমি শুকনু আমাদের দল শুরু করি আমরা বুঝানি মাদ্রাসা ছাত্র আমরা দুলালের মুড়ি দোড়ে যখন কিছু নি মাদ্রাসা ছাত্র একে ধর ধরতে দেরি আজকে দৌড় দিতে দেরি নাই এখন ধরছে কইন ধরে নাই এটা মহাবতের ধরা ধরছে জোরে বলেন ঠিক নেই ওই লোক তার মানুষ যখন মসজিদের দিকে রা জিজ্ঞাসা করলেন দাদা আলী হাতে তোরা ফাইরা এখনো দিকে আপনি মরেন নাই বলে আমাদের মারের জন্য ধরে নাই আলি যে নবীর ওই নবীর বলে আদর্শ इम्म है इते ही जो इमाम क्यों मुहम्मदी क्यों अल्लाह कुरानूरी दीदा बद्री ना कैसे नबीर धर्म ले সকলে কলম ফিরে মুসলমান হয়ে যায় ইদরে কং সম্লা ধরে গিয়া কলম ফিরে মুসলমান হয়ে গেলে ইজুর নমিয়া কলা রাফিয়া পুষ্টি ব্যবহারটা রেয়া তুমি অজুটা করে অজু গা যখন রা নদী রাবিয়ে বসি বলেন বাবা অজুতে যখন কই জায়গা নামাজ শুয়ে বাস চুরি চুরি করার জন্য এখন নামাজের বিছানায় দাঁড়াইছি দুপুর থেকে যখন সেই জায়গা নাই রাখিয়ে বসে কান্দে তুমি নিজেই দেখালা আমার দরজায় গেছিল আমি এখন তোমার দরজায় হাজির ফিরিয়া দিয়েছি আমার দরখাস্ত তোমার বন্দরে তুমি ফিরাইয়া দিও না আসমান থেকে আওয়াজ আছে রাবি আমি সব আমার বন্ধরে তুমি সুসংবাদ দিয়ে বন্দা যখন আমার সেই যে গেছে আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধার কত জীবনের স্বপ্ন দিছি একজন মলি দপ্তরে নাম লেখাইয়া দিছি আমার দরজা যদি আরে না হয় কাউজ কুদুব তৈর হয় সাহায্য কুজোর বন্ধ তৈরি হয় জিগিরকারি বন্ধ হয় এই মাদ্রাসার সাথে ভালোবাসা এটা কাইকু বা মাদ্রাসা না ওনার আব্বার মাদ্রাসা না ওনার দাদা আমার বড় মহাবতের ভাই খুব আগুনি মানুষ বড় আলেন বেশি মহাবত গুলো মনালে এবং আই মিশা বাসের তাহার আমার মা দেখছি নিশিনিয়াখানা মুরাদি কথার মধ্যে কত নূর এই সমস্ত আরে ভারি কেন দিয়ে ভাইবেন নিমে বিচেরা আপনারা বার করতেন সারা রাই তো অক্ষু করে দিয়ে নেবে কম আচ্ছা আমি একটু দূরে যাবো আমিন ভাই বেসার হাদিসের মধ্যে আছে আল্লাহ লোকাত যথেষ্ট মূল্যায়ন করে দরকার যার চোখ নেই কোনো নাই বেসারা উনি আজকে নজির হয়ে আমাদের ডাহে অনেক বছর সাইকেল না মুরাদনগরের মানুষ খুব মহব্বত করে আমিও তো মহব্বত করি ঠিক নিক এই যে আমরা কলাকার আমি বহুত মানুষ আমি চিনি নাম না আমি আল্লাহ তারা আমার কবুল কলকুরে বলেন আমি আসসালাম আলাইকুম আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন